আসসালামুক بسم বরকহুল الرحمن ওসলাতাম সঈদুলমুরসীনা মহমদ বলা আলী ওসহব আজমাইন আবাদ ফুজবিন বসমি রহমানসলাতফা আল আসফাতে আসফা ও নাাতারকাত ফরকা ফলমুলকিয়া জিক্রা ও নজর আকস্তবুল একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি যা কিছু চান তাই করেন আর তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না সালাত এবং সালাম নাজর হুফিন্ম রাসুল্লাহ সাল আল্লাহ আলিয়াস্লামের ওপর যাকে আল্লাহ ফাকরের শেষ রাসুলকে প্রেরণ করেছেন আমরা তাফসির করব সুরাতুল মুরসালাতের এই সুরার নাম হচ্ছে সুরায় মুরসালাত কারণ এই সুরার প্রথম শব্দ হচ্ছে অল মুর সালাত আল্লাহ ফাকরব মুর সালাতের শপথ করেছেন মুরসালাত মানে যা প্রেরিত এই সুরা মক্কি সুরা আর এই সুরা এই পঞ্চাশটি আয়াত রয়েছে আল্লাহ ফকরাবুল্লা আলম এই সুরার প্রথমখানে বেশ কয়েকটি বিষয়ের কসম করেছেন এগুলি কি এ সম্পর্কে একাধিক মত রয়েছে যেটা প্রসিদ্ধ মত এমা বিবিনে কেসি রহমতুল্লা আল্লাহ এমা বিবিনে জারির তারা তা তাদের তসিরে এটাকেই ঠিক বলেছেন সেটা হচ্ছে যেই বিষয়গুলির আল্লাহ কসম করেছেন সেগুলি সবগুলির উদ্দেশ্য হচ্ছে বাতাস বাতাসের বিভিন্ন গুণ বা বিভিন্ন অবস্থা এখানে উল্লেখ করে আল্লাহ ফাকরাবুল আলমিন বাতাসের শপথ করেছেন আর কেউ কেউ বলেছেন না এগুলি মালায়িকা ফেরিস্তাদের গুণ যে ফেরিস্তারা অহি করে থাকেন যে ফেরিস্তার বিভিন্ন কাজ করে থাকেন এগুলি কি বোঝানো হয়েছে আল্লাহ আলাম আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন ওয়ালমুর সালাতে উরফা পর পাঠানো বাতাসের শপথ শপথ করছি এমন বাতাসের শপথ করছে যেই বাতাস মানুষের জন্য উপকার করে অপকার করে না কল্যাণ রয়েছে যে বাতাসে ফাল আস আসফা অতপর সেই বাতাসের শপথ করছি যেটা এমন যা প্রচন্ড বেগে বয়ে যায় বা এমন শপথ করছি বাতাস প্রবাহিত হওয়া তো এমন প্রচন্ড ঝড়ের আমি শপথ করছি যা দ্রুত বয়ে যায় ও নাশের হাতে নাসরা আর তারপরে আল্লাহফাক বলছেন যে এমন বাতাসের শপথ করছি যা মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেয় বাতাস যখন প্রবাহিত হয় তখন মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায় চলে যায় যেখানে হয়তো মেঘমালা দেখছিলেন সেখানে বৃষ্টি হইল না অন্য কোথাও চলে গেল প্রবাহিত হয়ে বাতাস নিয়ে চলে গেলো মেঘমালা আল্লাফাক তারপরে সাদ করেছেন ফালফারে কাতে ফারকা এবং বিচ্ছিন্নকারী বাতাসের শপথ করি যা মেঘমালাকে বিচ্ছিন্ন করে অর্থাৎ এমন বাতাস যা মেঘমালা এক জায়গায় একত্রিত হয়েছিল সেগুলিকে বিক্ষিপ্ত করে দেয় ফার্ক মানে হচ্ছে বিচ্ছিন্ন করা ফাল্মুলকে জিকরা অতঃপর পাক বলছেন যে মানুষের অন্তরে পৌঁছে দেয় আল্লাহর স্মরণ ফাল্মুলকে জিকরা অর্থাৎ এমন মালায় এখানে মালাইকে বলা হয়েছে বিশেষ করে যে ঐসব সব মালায় শপথ করছি যা মানুষের অন্তরে আল্লাহ আল্লাপাকের স্মরণ পৌঁছে দেয় অথবা কোরআনের আয়াতকে বলা হয়েছে কোরানে করিমের আয়াত আল্লাহকে স্মরণ করিয়ে দেয় কেউ কেউ বলেছে রসুলগণকে বোঝানো হয়েছে আল্লাহ আলাম এই সমস্ত শপথ করে আল্লাহ ফকর বলছেন ওজরান নুজরা আমি যে রসুলগণকে পাঠিয়েছি অথবা কোরআনে করিম পাঠিয়েছি ফলমুল কয়াতে জিকরা যে উল্লেখ করা হইলো অথবা ফেরস্তাদের মাধ্যমে আমি ওয়াহি পাঠিয়েছি মিয়া রসুলগণের কাছে কি জন্য ওজরান আও নজরা মানুষের ওজোর অজুহাত শেষ করে দেওয়ার জন্য যাতে করে কারো ওজোর না থাকে আও নজরা অথবা সতর্ক করার উদ্দেশ্যে যাতে করে এ কথা না বলে যে আমরা তো জানতাম না সুতরাং আমরা সতর্ক হইনি যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়তো যে এটা জাহান্নামের পথ তাহলে আমরা শির করতাম না আমরা আল্লাহ পাহের না ফরমানি করতাম না গোনার কাজে লিপ্ত হইতাম না আল্লাহ পাকের জন্য তার উপদেশকে বলেছেন অজরানপথ করার পর আল্লাহ বলছে নিঃসন্দেহে যা তোমাদের সাথে প্রতিশ্রুত যা তোমাদের ওয়াদা করা হয়েছে তোমাদের সাথে তা অবশ্যই ঘটবে অর্থাৎ ক্যামত অবশ্যই ঘটবে আর ক্যামত যেদিন ঘটবে অবস্থা কি হবে ফাইজ আর নজুম ও তুমেসাদ ওই সময় কেয়ামত ঘটবে যখন তারকার আলো বিলুপ্ত হয়ে যাবে মানে আলোহীন হয়ে যাওয়া ওয়াইজাসম ফরেজাত আর আকাশ যখন বিদীর্ণ হবে ওয়াইজাল জিবাল ও নসিফাত আর পাহাড় পর্বতমালা যখন হবে হবে হয়ে বিভিন্ন অবস্থা হবে আল্লাফাক পাহাড়ের বিভিন্ন অবস্থার কথা ধ্বংসের সময় উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে কাল এহন বা কাল এহনীল মানফুস দুই রকম আয়াত রয়েছে তুলোর মতো হয়ে যাবে আর সেটা ধ্বনীত তুলোর মতো হয়ে যাবে মানে অন্য আয়তে আল্লাহ পাক বলেছেন যেমন আমরা এর আগে তা স্থির করেছি ক্যালমহল ই আমতমনুসামাও ক্যালমহল হয়ে যাবে গলিত পিতলের মতো গলিত তামার মতো অথবা এটা হয়ে যাবে ওই ময়লা যুক্ত তেলের মতো কাল মহল মানে হচ্ছে ময়লাযুক্ত তেল এরকম হয়ে যাবে তো বিভিন্ন স্তর ধ্বংসের আল্লাহ পাক বুঝিয়েছেন যে আর পাহাড় পর্বতমালা এভাবে ধ্বংস হয়ে যাবে ওয়াইজার রসুল ওকেতাত রসলগণের একত্রিত করার সময় যখন নির্ধারণ করা হবে অর্থাৎ আল্লাহ ফাকরের বিচার দিবসে রাসুলগণকে একত্রিত করবেন ওয়াইজার রসুল ওকেতাত তখন রসলগণকে একত্রিত করার সময় নির্ধারিত হবে লে আইয়া উজ্জেল এই বিষয়টি কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে অর্থাৎ এই যে ক্যামতের দিনটা কখন আসবে এটা স্থগিত রাখা হয়েছে কি হবে সেখানে আল্লাহ পাক বলছেন যে লি ফাসল চূড়ান্ত ফায়সালা চূড়ান্ত যে আল্লাহ পাকের সিদ্ধান্ত হবে হক এবং বাতিলের মাঝে পার্থক্য হবে আর সৎ কর্মশীল উত্তম প্রতিদান পাবে অসৎরা তাদের উচিত শাস্তি পাবে এই দিনের জন্য এটা স্থগিত রাখা হয়েছে সেই দিন কেমত হবে সেই দিন পৃথিবী ধ্বংস হবে আদরাকা আদরাক আমামুল ফাসল হে নাবি তুমি কী করে জানবে তোমাকে কি বস্তু জানাবে যে চোড়ান্ত ফয়সালার দিনটি কী যেমন করে জানবে আল্লাহ পাক যদি না জানান আল্লাহ পাক রব্বুল আলমী যেসব লক্ষণ জানিয়েছেন তাই রাসুল উল্লাহ সাল্লাহ সালাম জেনেছেন তাছাড়া ক্যামত কখন হবে এই সম্পর্কে আল্লাহ পাক কোনো কাউকে জ্ঞান দান করেননি ওয়াইলিন ওই দিন অর্থাৎ কেমতের দিনে যারা প্রত্যাখ্যানকারী মিথ্যাবাদী তাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে অথবা ওয়াইল মানে জাহান্নামের একটি উপত্যকা যেমন হাদিস দ্বারা বোঝা যায় তাহলে হইতো ওয়েল মানে জাহান্নাম রয়েছে যারা আল্লাহ আল্লা আল্লাহ করেছে আর ওয়েল মানে দুর্ভোগ রয়েছে ধ্বংস রয়েছে তাদের জন্য আলম নহলেখিল আল্লাহ পাক উপদেশ দিতে গিয়ে বলছেন মক্কার মুশরেকদেরকে আলম নহলেখিল আউ পূর্বের জাতিদেরকে কি আমি ধ্বংস করিনি সুম্মান উতবে আন আর শুনে রাখো তাদেরই আমি অনগামী বানিয়ে দেব পরবর্তীকালে আশালোকদের অর্থাৎ পরবর্তীতে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের ও মত হইয়ে এই জাতি এসছে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাদের হেদায়তের জন্য এসেছেন এই মক্কা মুশ্রেক কাফেরদেরকেও তাদেরই অনগামী বানিয়ে দেব। অর্থাৎ যদি এই এইরকমই তাদের আচার আচরণ থাকে তারা সংশোধন করে ফিরে না আসে তো বা না করে ইমান না নিয়ে আসে তাহলে তাদের কি আদ সামুদ লুত আল ইসলামের জাতি ধ্বংস করেছি ধ্বংস করেন পৃথিবীতে যদি আল্লাহ পাকে আজাব না আসে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আল্লাহাকবুল আলমিন সে ক্যামত্রী দিবসে প্রত্যাখ্যানকারীদের জন্য দুর্ভোগ রয়েছে আলম নখলক আল্লাপা বলছেন তোমাদেরকে কি আমি একটি ঘৃণিত পানি থেকে নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি মাহিন আল্লাহ বলেছেন তাহলে এই বীর্য হচ্ছে তুচ্ছ যেমন কাশপোটা মানুষকে খারাপ লাগে নোংরা লাগে ওইরকম পানি আর এই পানিতে আল্লাহ ফাকর্ব আলমিন এমন ক্ষমতা রেখেছেন যে তা দিয়ে আল্লাহ ফাকরুল সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তিন ব্যক্তি ছাড়া আদম হাওয়া আর ঈসা আলিমুসালাম সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর করবেন কেমন পর্যন্ত আল্লাহ পাক বলেছেন যে নগণ্য পানি বা ঘৃণিত পানি একথা বলেননি যে না পাক পানি ফাজে আল্লাহফিকারিম মাকিন এবং এই বীর্যকে এই নগণ্য পানিকে আমি বড়ই মজবুত স্থানে জায়গা দিয়েছি অর্থাৎ জরায়ুতি রহেমের মধ্যে মাতৃ গর্ভে আল্লাহ পাক স্থান দিয়েছেন এলাকা এক নির্ধারিত সময় পর্যন্ত ছয় থেকে নিয়ে মাস পর্যন্ত সর্বনিম্ন আল্লাহ পাক বলছেন যে ফাঁকাদার না ফানে মাল কাদুন আর আমি সুপরিমিত করেছি কাদারনা আমি তাদের গঠনকে করেছি সামঞ্জস্যপূর্ণ সুপরিমিত যেমন যেখানে লাগে ওইভাবে আল্লাহিন সেই দিন ক্যামতের দিবসে দুর্ভোগ রয়েছে ধ্বংস রয়েছে বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে প্রত্যাখ্যানকারীদের জন্য এই আয়াতটি বারবার করে এই সুরাই উল্লেখ করা হয়েছে এই জন্য যে প্রত্যেকবার একটি বিষয় উল্লেখ করা হয়েছে আর প্রত্যেকটি বিষয় সম্পর্কে অস্বীকার করে অবিশ্বাসীর অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তপস্তির দিকে আবার ফিরে আসালামিদ হাশিম আর আপনারা দেখছেন বাংলা ডায়লগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেটল এলিমিনেট মিসেপন ডেট এনলাইট ইন স ডাকির নাইন দেখুন বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈপুদ্দিন বিলাল মাদালী তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে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 মানব মানবজাতি সম্পর্কের সাদ করছেন যে দেখো হে মানুষ তোমাদের জন্য এই পৃথিবীকে আমি সৃষ্টি করেছি আলাম না কি ফাতা। আমি কি পৃথিবীকে ধারণকারী রূপে সৃষ্টি করিনি আহিয়া ও আমা জীবিতদেরও আর মৃতদেরও এই পৃথিবী এই মাটি জীবিতদেরকেও ধারণ করে আর মৃতদেরকেও ধারণ করে জীবিতদেরকে চলার শক্তি দিয়ে থাকে এই মাটির ওপর চলতে পারে বসবাস করতে পারে বসবাসযোগ্য আমি করেছি এই মাটির ওপরই চলাফেরা করতে পারে আর কথা গিয়ে সূর্য চন্দ্রে বসবাস করতে পারে না আর আমা অর্থাৎ মারা ও মাটির তলায় দাফন করা হয় মাটিতেই যেতে হয় তো জীবিত থাক আর মৃত হোক আমি মাটিকে করেছি ধারণকারী মানুষকে ধারণ করে থাকে ওজা আল্লা ফিহার আওয়াসিনা কুমাতা আর আমি এই পৃথিবীর ওপর বড় বড় উচ্চ পর্বতমালা স্থাপিত করেছি জাতি করে পৃথিবী অস্থির না হয়ে যায় আর অস্থির থাকলে বসবাসযোগ্য থাকতো না চলাফেরার যোগ্য থাকতো না ওয়াস্তাই না কুম্মা আনফরাতা এবং তোমাদেরকে হে মানুষ আমি পান করিয়েছি সুমিষ্ট আর সুপেয় পানি সুতরাং সেই দিন দুর্ভোগ রয়েছে প্রত্যাখ্যানকারীদের জন্য মিথ্যা মনে করতে ইনতালিকু এলা তোমরা চলো এমন এক ছায়ার উদ্দেশ্যে যে ছায়া হবে ধোঁয়ার ছায়া আরামদায়ক ছায়া নয় যে সালা সে সব আর সেটা হবে তিন শাখা বিশিষ্ট অর্থাৎ ধোঁয়া মাথার উপরেও ধোঁয়া থাকবে ডানেও ধোয়া বামেও ধোঁয়া চারিদিকে ধোঁয়াতে ঘিরে ফেলবে না আরামা এই ধোঁয়াতে কোনোদিন ছায়া হয় না আর আরাম পায় না মানুষ ওয়ালায়ুগ্নি মিনার লাহাব আর তা লিহান অগ্নিশিখা থেকে বাঁচাতেও কোনো কাজে আসবে না তারপরে সাদকো ইনাহা তার বেসার ইনকাল কাস্র এই জাহান্নামের আগুন প্রাসাদের মতো ইস্ফুলিঙ্গ উৎক্ষেপণ করবে এই জাহান্নামের আগুন এমন হবে যা তার বেসারারিন্ত্র মানে হচ্ছে প্রাসাদ প্রাসাদের মতো উঁচা উঁচা ইস্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে কান্না হিমা লতুন সুফর এমন হবে এগুলি এই স্ফুলিঙ্গগুলি যে আল্লাহাক বলছেন এগুলি হবে কালো উঠের মতো সুফর হলুদ বর্ণ আর হলুদের সাথে সাথে হলুদ কালো কেও বলে থাকে এর জন্য কারো চেহারা যদি মলিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকে বলেছেন তো কান না হেমালাত দেখে মনে হবে এই আগুনের স্ফুলিঙ্গ গুলোকেই এত বিশাল বিশাল হবে আর এত পরিমাণে হবে যে সেগুলি যেন কালো রঙের উঠের শাড়ি জেমালাত জামাল মানে উঠ উঠের সারি মনে হবে দেখে অস্বীকার করেছে কেউ কথা বলতে পারবে না এমন এক সময় আসবে একেবারে চুপ হয়ে যাবে কোনো কথা বলার অনুমতি নেই আর কোনো অনুমতিও দেওয়া হবে না যে ফায়াত যে কোনো অজুর অজুহাত পেশ করবে যে আল্লাহ এই করতে পারিনি সেই করতে পারিনি বুঝতে পারিনি আর তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও একত্রিত করেছি হে আরব মুশরিকেরা মক্কার কাফেরা শুনে নাও ভালো করে যদি প্রস্তুতি না নাও রসুলের প্রতি বিশ্বাস না করো আলী আসাল্লাম আখেরাতে বিশ্বাস না হয় তাহলে তোমাদের দশা খুব কঠিন হবে ফিদরা যদি তোমাদের কোনো কৌশল থাকে সেই কৌশল করো কেয়ামতের দিনে কৌশল করার তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে পরও কোনো কৌশল করার থাকে তো যেমন বলা হয়েছে যে পালাতে পারবে তো পালাও কোথায় যাবে কোথাও পালাবার স্থান নেই আল্লাহ পাক বলছেন ওই লুইল দুর্ভোগ সেই দিন মিথ্যাবাদীদের জন্য ইন্নাল মোত্তাকিনাফিজল আলী ওয়াউন পক্ষান্তরে যারা জান্নাতি তাদের গুন আল্লাহ বর্ণনা করছেন তাদের নিয়ামতের কথা বর্ণনা করছেন নিঃসন্দেহে আল্লাহ ভিরু যারা যারা সংযত পাপ মুক্ত ছিল তাকে বেঁচে থাকা গোনা থেকে বেঁচে থেকেছে আর আল্লাহর ভয় বেঁচে থেকেছে এই জন্য তাকে মানে ভয় করা আর অর্থ করা হয় তারা অবস্থান করবে সায় আর ঝর্ণাধারায় অফাকে হামিমায় আস্তাহুন আর যা মনে চাইবে ওই রকমই নানান রকমের ফলমূল পাবে জান্নাতের ফল আর দুনিয়ার নিয়ামতে পার্থক্য হচ্ছে যে জান্নাতে জান্নাত হন পৃথিবীতে কিন্তু যা মন চাইবে তারপর হয় না যা লব্ধ আপনার মার্কেটে আপনার দেশ ওই ফল পাওয়াই যায় না ওই নিয়ামত পাওয়াই যায় না এই হচ্ছে বড় পার্থক্য জান্নাতের নিয়ামত মায়াসটা হন যা চাইবে তাই পাবে কোনোদিন শুনেছিলে কোনো নাম যে এইরকম কিছু শুনেছিলাম তার নেব পাবে আল্লাপাক বলেন কুলু অর্ম করেছিলে তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি কিন্তু সেই দিন দুর্ভোগ হবে প্রত্যাখ্যানকারীদের জন্য কুলু অতামাতিল ইন্নাকু মুজরিমুন আবার ফিরে আসছেন আল্লাহাক অপরাধীদের সম্পর্কে নিজের আলোচনাকে ফিরিয়ে নিয়ে আসছেন আল্লাহ বলছেন কুলু ও নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে কুলু এই পৃথিবীতে তোমরা খাওয়া দাওয়া করো অতামাত্মাও ভোগ বিলাস করো কালি এলান কিছু কাল ইন্নাকুমুজরে মুন কারণ তোমরা অপরাধী তারপরে তোমাদের কোনো ভবিষ্যৎ উজ্জ্বল নেই ওয়াইলুইয়বিন আর সেই দিন দুর্ভোগ রয়েছে প্রত্যাখ্যানকারীদের জন্য আর যখন তাদেরকে বলা হইতোতে একটা রুকুন বলে নামাজকে উদ্দেশ্য করাছে নামাজ পড়ো বলা হয়তো মুসলিমদেরকে বেনামাজিদেরকে লাই আর কাউমুন কিন্তু তারা নামাজ পড়তো না তখন বলা হয়তো আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাও রাখা মানে ঝুঁকে যাওয়া হয় ঝুঁকে যাও অবনত হোগত্যাকের জন্য সুতরাং এই আল কোরআন এর পরে আর কোন বাণী রয়েছে যার প্রতিরা বিশ্বাস করবে কোরআন বিশ্বাস করবে না তাহলে আর কি বিশ্বাস করবে সোনান আবু দাউদ্ একটি রয়েছে যে বললাম যে সেখানে বালা বলা এগুলি হচ্ছে জয়ফ হাদিস আল্লাহ ফাকরুল্লা আলম যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন আর আল্লাহ ফাকর কোরআন বোঝার তৌফিক দান করেন কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফাক আমাদের সকলকে জানাতুল ফির দান করেন তার মধ্যেও বিশ্বাস সংকীর্ণতা হয়ে যায় এটা কি কারণ যারা নামাজ আদায় করে অনেক মানুষ আমরা নামাজ আদায় করে তবু মনের মধ্যে অবিশ্বাসই জন্মে থাকে অতিরিক্ত অনেক কিছুর মধ্যে অস্বীকার করে তাহলে মমিন মুসলিম হইতে পারল না হ্যাঁ কেউ যদি ওয়াহিকে অস্বীকার করে তাহলে মমিন হইতে পারলো না কেউ যদি দণ্ডবিধানকে অস্বীকার করে তাহলে সে মমিন মুসলিম হইতে পারলোনা নামাজ পড়ে আর না আজকালকার মডার্ন মুসলিম অনেকই হ্যাঁ যে দণ্ডবিধানটাই তো বড় বড়তা বড় কথা কুপুরি চিরকালে জাহান্ন সন্দেহ না থাকে আল্লাহ আল্লাপের দিন আল্লাহ সৃষ্টি করেছে তার বান্ধাদের তার বান্ধাদের জন্য কোন রকমের জীবন বিধান হবে আর তাদের জীবনকে সুন্দর করে তুলবে আল্লাহ ভালো জানে সুতরাং আল্লাহ পাকের সবকিছুতেই প্রজ্ঞা রয়েছে আল্লাহর নাম হাকিম এই জন্য এই আল্লাহ যা বলেছেন সংবাদ দিয়েছেন আমরা বুঝি আর না বুঝি বিশ্বাস করতো আল্লাহর কথা তার আসলের কথা মিথ্যা নয় আর যা আদেশ নিষেধ দিয়েছেন তাও মানতে হবে এখন প্রত্যেকটি ক্ষেত্রে যুক্তি এই যে গরুর গস্ত কেন হালাল আর কুকুরের গস্ত কেন হারাম শুক্রের গস্ত কেন হারাম প্রত্যেকটার হেকমত বলতে হবে আল্লাহাক এই দায়িত্ব বান্দা তুমি হয় মুসলিম হও মানে আত্মসমর্পণ করো মেনে নাও আমার আর না হলে অস্বীকার করো দুই এর একটা পথ একটা পথ সুতরাং আপনি কোনো ক্ষেত্রে সন্দেহ করবেন কে জানি আমার এটা বুঝে আসে না আল্লাহাক যদি স্পষ্ট বলে থাকেন তাহলে এটা আপনার চলবে আপনার ইমান ভঙ্গ করে দিবে আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো আমরা যখন জামাতবদ্ধ অবস্থায় ইমামের পিছনে নামাজ পড়ি অনেক ভাই সুরা ফাতিহা পড়েন না কারণ বলেন যে যখন কুরআন তেলাওয়াত হয় তখন চুপচাপ সেটা শুনতে হয় সূরা ফাতিহা নামাজে পড়তে হবে সবাইকে পড়তে হবে এটাই ঠিক সবাইকে পড়তে হবে সূরা ফাতিহা এটা হচ্ছে ঠিক আর এটা হাদিস हा कसम खेतें कसम खेते खुद शपथ बा, कर, कर, कर बापे ना दान चाक्र ना स्त्री ना ऐलान ना मे बुजागर देवदेव ना पीर ना नबीर ना बुझा गया সৃষ্টির কসম করা সিরক আর তৌহিদ সিরক এটা মানুষের ক্ষেত্রে মানুষকে আল্লাহ পাক এবাদতের জন্য সৃষ্টি করেছে। করেছেন পাক তার সৃষ্টির মধ্য থেকে যার ইচ্ছা যে বস্তুর ইচ্ছা কসম করেছেন আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে থেকেই তো কসম করে। সময় শেষ হয়েছে পাক রব্ল আলম যেন আমাদের কোনো খাতা মাফ করে দেন ভুলভ্রান্তি মাফ করে দেন আল্লাহ পাক আমাদের গ্রহম করেন ও সাল্লিয়া মহম্মদাল আলী ওসাহী আজমাই ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبشر حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي اشرق النور بقلبي ما لقلب شروح حياتي منذ اضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعادي লকার আপনার সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক সাতচল্লিশ খেলথাউট রোড বার্মিংহ্যাম এক পাঁচ এক শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ ওয়াই জিবি দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান